জুবায়র ইবনু মৃত ইম রাজিয়াল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে মগরীবের সালাতে সুরাহ আত্মুর পড়তে শুনেছি